ওয়াতি লিনী হিমালি হি জাহানি ভি বাংলার সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছি শরীয়তের মর্যাদা এবং শরীয়ত বুঝার মানদণ্ড এই শিরম আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করব যে শরীয়ত বুঝার জন্য আমরা কার দ্বারস্থ হব আমি কার কাছে যাব এবং কিভাবে তার কাছ থেকে আমি শরীয়তটা গ্রহণ করব। দুঃখজনক হলেও সত্য আজকে যে কোনো ব্যক্তিকে শরীয়তের মানদণ্ড হিসাবে গ্রহণ করার জন্য যেমন বিপর্যয় ঘটেছে যেমন সমস্যা সৃষ্টি হয়েছে তেমনি যে কোনো ব্যক্তির কাছে গিয়ে শরীয়ত বা মাসালা বা আমুল জানার জন্য সমস্যাটা ঘটেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন তা বলেননি সুরায় নাহাল তিতাল বলছেন বিলবাই সবুর আল্লাহ বলছেন যারা আহলে দিকির তাদের কাছে জিজ্ঞেস কর যদি তোমরা না জানো হে মানব মন্ডলী ফস আল আহলেদিক তাকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো তাহলে না জানা বিষয়টি জেনে নেওয়ার জন্য আল্লাহ দিচ্ছেন যেতে হবে এমন ব্যক্তির কাছে যিনি পবিত্র কোরআন এবং সই হাদিসের মাধ্যমে কথা বলে থাকেন আহলে দিকির মানে জিকির অনুসারী কে যে জিকিরটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন নিয়েছি। জন্য আল্লাহ রাবুল আলম পক্ষ থেকে যেটা এসেছে সেটা হলো জিকির সেটা হলো ওহি সেটা হলো হক এই হক দ্বারা ওহি দ্বারা জিকির দ্বারা যে ব্যক্তি কথা বলেন যে ব্যক্তি ফতো আদেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে প্রথম শর্ত এটা দ্বিতীয় শর্ত হলো এই আমি যখন জানতে পারলাম যে এই ব্যক্তি এবং কোরআন কথা বলেন তার জন্য দ্বিতীয় শর্ত হলো বিলবাই নাথ তার কাছ থেকেও জানতে হবে দলিল সহ তৃতীয়টা শর্ত হলো এই জুবুর দলিলটা যেন পরিষ্কার হয় স্পষ্ট হয় সেখানে যেন কোনো অস্পষ্টতা না থাকে কারো কাছে আপনি গিয়ে বললেন যে এ বিষয়ে একটু আমাকে বলে দিন তখন আপনি ভাববেন যে দলিল সহ তিনি বললেন বলে দিলেন ঠিক আছে এটা বুখারিতে আছে এটা দলিল হলো হ্যাঁ এটা কোরআানে আছে দলিল হলো কিন্তু কোরআন একটা দলিল সই বুখারির একটা দলিল বা কোনো হাদিস গ্রন্থের কথা বলে দিল অমুক হাদিসে আছে এটা দলিল উল্লেখ করা হলো কিন্তু স্পষ্ট হলো কি আল্লাহর রব্বুল আলমিন বান্দাকে সচেতন করার জন্য বলছেন শরীয় জানার জন্য একটা বিষয় সম্পর্কে অবগত হওয়ার জন্য শর্ত করেছে ওবর দলিলটা যেন স্পষ্ট হয় স্বচ্ছ হয় পরিষ্কার হয় বলতে হবে পবিত্র কোরআনের অমুক জায়গায় আছে অমুক সোরার এত নম্বর আয়াত হাদিসের কথা বললে শহীদ বুখারি এত নম্বর খণ্ডের হাদিস সংখ্যা এত পৃষ্ঠা এত অধ্যায়ত উনচ্ছেদ যদি সময় এটা বুখারের হাদিস তো বুখারিতে খুঁজতে গেলে পাওয়া যাবে না আসলে বুখারিতে নেই যদি উনি সচেতনতা অবলম্বন করে বুখারির খণ্ডনাম উল্লেখ করে দিতেন পদ্মা নম্বর উনচ্ছেদ নম্বর পৃষ্ঠানম্বর আদিস্তমার তোমার উল্লেখ করে দিতেন তাহলে এই ভুলটা তারও হতো না আর যিনি জানতে এসেছেন তিনি উপকৃত হলেন আল্লাহ কত সচেতন আমাদের জন্য সচেতন হওয়ার জন্য কিভাবে তিনি নির্দেশটা দিয়েছেন কিন্তু আমরা বুঝতে পারি না এই বিভ্রান্ত হই সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই যে সব কাজ সব অফিসে চাকরির জন্য একটা ন্যূনতম যোগ্যতা লাগে যোগ্যতা সার্টিফিকেট লাগে প্রশংসাপত্র লাগে অনেক কিছু দেখা হয় যাচাই বাছাই করা হয় কিন্তু এমন একটা বিষয় শরীয় জানার জন্য তার কোনো সার্টিফিকেট লাগে না আপনার যার কাছে ইচ্ছা তার কাছে চলে গেলেন ও কি পড়াশোনা করেছে না না পড়ে ফতোয়া দেয় না কোরআন হাদিদ জানে না এ ব্যাপারে আপনার কোনো ভুরুক্ষেপ নেই আপনার বিশ্বাস ছত্রিশ বছর যাব হিমুমতি করছে তার কাছে গিয়ে একটা সরিয়ে জেনে নিলেন অথচ তার পড়াশোনা তার জানা কোরআন হাদির সম্পর্কে তার জ্ঞানী নেই তাহলে তো আপনি বিভ্রান্ত হবেন আর হওয়াটাই স্বাভাবিক তখনই যখন আর ব্যক্তি হকটা জেনে এসে আপনার কাছে বলবে তখন আপনি বলবেন না এটা ঠিক না আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছি কিন্তু আপনি ইমাম সাহেবের বাইরে নেননি আপনি ইমাম সাহেবের খোঁজ নেননি কোথায় পড়াশোনা করেছেন কতটুকু জানা আছে করছেন যোগ্যতা কতটুকু যোগ্যতা হলো একই নেই শূন্য যোগ্যতার কোটায় হিসাব করে দেবেন শূন্য পাওয়া যাবে আল্লাহ তো তার কাছে যেতে বলেননি আল্লাহ আলু আহ্লা কোরআন এবং সই হাদিসে যিনি অভিজ্ঞ পন্ডিত তার কাছে যাও কোরআন এবং সই হাদিস যার কাছে আছে যিনি জানেন তার কাছে যেতে বলছেন আর আপনি গেলেন কোথায় এখন সাধারণ ব্যক্তির কাছে না ঠিক অনুরূপ হবে আপনি যখন শরীয় জানতে যাবেন এরকম হাতুড়ি মানুষের কাছে গেলে আপনি বিভ্রান্ত হবেন আপনার অসুখ হলে ভালো ডাক্তার খুঁজেন প্রত্যেক বিষয়ে পৃথক পৃথক ডাক্তার আছে চোখের অসুখ হলে আপনি কখনো হার্টের ডাক্তারের কাছে যাবেন না হার্টের অসুখ হলে আপনি কখনো চোখের ডাক্তারের কাছে যাবেন না শরীর আমরা বিভ্রান্ত হয়েছি এভাবেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেভাবে শরীর গ্রহণ করতে বলেছে এই গ্রহণ না করার কারণে শরীর সম্পর্কে ভুল বুঝেছি দ্বিতীয় বিষয় যাকে আমি নির্ধারণ করলাম যারা আমি অনুসরণ করছি হ্যাঁ আল্লাহ রে অনুসরণ করতে বলেছেন করো এবং তোমাদের মধ্যে যিনি উলুল আমর তারত্য করো আমর কে তিনি কি মূর্খ নেতা কুরান হাদিস না জানা কোনো ব্যক্তি এর ব্যাখ্যাটা আপনি কি পেলেন খুলুন তাপসে কাছের তাপসিরতুবি খুলুন সাহাবেকরাম উলুম আলম কি বুঝিয়েছেন প্রথমত তিনি দেশের খলিফা হবেন তারপরে আমির হবেন কোন গভর্নর হবেন এর অনুপস্থিতিতে অথবা হবেন সে সময়ের যোগ্য, পণ্ডিত, অভিজ্ঞ ব্যক্তি যিনি পবিত্র কুরেন এবং সই হাদিস সম্পর্কে পূর্ণঙ্গ অভিজ্ঞ তিনি হবেন যিনি কুরেন হাদিসের কিছুই জানেন না আপনি তার আনগত্য করতে যাচ্ছেন আপনি নিজেই স্পষ্ট হন নিজেই বলুন যে তার কাছে গিয়ে আপনি শরীয়ত পাবেন তৃতীয় প্রসঙ্গ হলো এই উলুল আমর কি সবাই হতে পারেন এটা কি প্রতিদিন জন্ম নেন প্রতি পাড়ায় পাড়ায় জন্ম নেন না এটা হতেই পারে না পবিত্র কোরআন এবং সই হাদিস অনুযায়ী কথা বলেন যার কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় তিনি শরীয়ত সম্পর্কে যা বলেন তার সাহাবাহামের কথার সাথে মিলে যাবে তিনি হবেন উলুল আমর আপনি যাকে উলুল আমর হিসাবে যারা শরীয় জানে না নিজের ইচ্ছা মতো ফতুয়া দিচ্ছে তারা কি উলুল আমর আল্লাহ কি তাদের কথা কুরআ বলেছেন প্রশ্ন আসে না আপনাকে এই ব্যাপারে অতীব সাবধান থাকতে হবে এই মর্মে যে আপনাকে যেন বিভ্রান্ত করতে না পারে যে কোনো স্থানে হতে পারে সবাইকে যদি আপনি উল্লাম নির্ধারণ করেন যোগ্য আলেম মনে করেন আপনাকে বুঝতে হবে যে এক শ্রেণীর আলেম যারা কেবল মাত্র পবিত্র কোরআন এবং ইহাদিসের আলোকে কথা বলে থাকেন তাকে নির্ধারণ করতে হবে এবং তার কাছ থেকে দলি হিসাবে গ্রহণ করতে হবে চলুন দুইটি হাদিস আপনার সামনে উল্লেখ করি রসুল্লা সাল্লাম বলছেন দ্বিতীয় খন্ডের তখন আল্লাহ বলছেন যে একটা যুগ আসবে খারাপ যুগ সে আল্লাহাফুফি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে আহ্বান জানাবে এক শ্রেণী দায়ী এক শ্রেণী আহ্বানকারী এক শ্রেণী আলেম মানা যাবা ইহা কদাহিহা বলেছেন এই সমস্ত যেই সাড়া দিবে তাকে তারা জাহান নামের মধ্যে অবশ্যই এই ধরনের আলেম সমাজে আছে এই ধরনের দায়ী আছে অতএব আপনাকে সাবধান থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমরা একটু এখন বিরতিতে যাবো বিরতির পরে আবারও ফিরে আসবে ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম বরহমলাত निकटे मनोन दिन इष्ट कुरानी कर खेन जमीन আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে सत्य बिता उत्तम चरित्र सम्प्रीति भल आदर्श ममिन ए सम्पर्क प्रिय नबी धाराकूहर चल्लिस हादिसे दस टे पुन सम्प्रचार सकाल नीच टी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 To get convincing and valid answers, dial Korun, Dr. Zakir K. Paraburti Anushthan, Peace TV, Bangalaya. Assalamu salamu alaykum wa rahmatullahi wa ah barakatuh. Shambhani dha dharshak আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি বলছিলাম রসুল্লাহ আলহ্লাম স্পষ্ট ভাষায় বলেছেন আলেম যারা এক শ্রেণী জাহান নামের দরজা দাঁড়িয়ে থাকবে এবং একজন দুইজন নয় অনেক অসংখ্য তাহলে আপনি কি মনে করলেন এটাকে এ হাদিসটাকে আপনি গুরুত্ব দিবেন না তাহলে সকলের কাছে যাওয়া যাবে না সকল দাই জান্নাতের দিকে ডাকে না আল্লাহ রসুল সচেতন করলেন কি করে এই বক্তব্য শোনা মাত্রই বলছেন আল্লাহ আপনাকে বললাম হাদিসটি আপনার ভিতরে কোন ক্রিয়া করল না আপনি ভাবলেন না কিন্তু সাহাবিদের মধ্যে কত সচেতনতা ছিল যখনই বলেছেন রসুল্লাহ সাল্লা দায়ী জাহান নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে ওদের সাড়া দেবে তারা তাকে জাহান নামের ফেলে দিবে না বললেনা তারা আমাদের মত মানুষ হবে তারা আমাদের ভাষায় কথা বলবে তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পেরে তুমি করছেন আপনি সে ব্যাপারে আপনি সচেতন নন তাহলে আপনাকে তো তারা জাহার নামে নিয়ে যাবে আপনি ভাবেননি রাসুল সাল্লামে একটু পার্থক্য বলেছেন কলু বুহুম কলু বুসায়াতিন এই সমস্ত দায়ী এ সমস্ত আলেমদের হকী কোরআন এবং সই হাদিস অনুযায়ী যিনি কথা বলে তার কাছে যেতে হবে একটা হুজ্যদি দেখিয়ে কথা বলে দিল আর আপনি চলে আসলেন মনে করলেন না কখনো নেই এ উলুল আমর যদি আপনাকে পথভুষ্ট করে क्ति हिसाब एकम्र आदर्श व्यक्ति हलन मुहम्मद सोल्ला तुम कारण करद्यालय पढ़ो तुम मद्रासा पढ़ो तुम कलेजे पढ़ो ইঙ্গিত দিয়ে দিলেন এক শ্রেণীর দায়ী জাহান নামের দরজা দাঁড়িয়ে থেকে মানুষকে আহ্বান করবে আর তাদের ডাকে সারাদিনে তারা জাহান নামের মধ্যে ফেলে দিবে চলো তোমাকে বুঝ দিই নবী মোহাম্মদ সাল আলাইসালাম সম্পর্কে আল্লাহ বলছেন पथे चलत कतईना भलो हतो आज के कार पथे चलसे छात्र कार पथे चलसे क्या आक्षेप करें এটাও সাথে সাথে বলবে অমুক জ্ঞানী কে অমুক নেতাকে অমুক মুফসের কে অমুক ইমামকে অমুক বক্তা কে অমুক ইমামকে কে বক্তাকে অমুক বৈজ্ঞানিক কে না মানতাম কতই না ভালো হতো মনে পড়বে আপনার तक अपना जिनका पा जाने सम्मानित उपस्थिति बरक्त हलन ना हजाफा रजियाल्ला समस्त भूलिचाल सूत्र मन रख सठी एकाधिक व्यक्तर का जो विश्वास करतना শহীদ মুস্তিমের ছয় পৃষ্ঠায় মোকদ্দমা ভূমিকার মধ্যে খুলুন তারা ততক্ষণ বিশ্বাস করতেন না যতক্ষণ পর্যন্ত জিজ্ঞেস করতেন ব্যক্তি নামে এটা বর্ণনা করলে সাহাবির কাছে ফেরত যেতেন গিয়ে জিজ্ঞেস করতেন তাহলে বিশ্বাস করতেন না একই বিষয়ে একজন সাহাবি একাধিক সাহাবিকে প্রস্তুত করেছেন একই বিষয়ে একজন তাবি একাধিক এমনকি মাজার খুলুন মোকাদ্দামার মধ্যে এক ব্যক্তি পাঁচজন সাহাবিকে জিজ্ঞেস করে চূড়ান্ত হয়েছেন একটা ফতোয়া আপনিও শরীয়ত জানার জন্য শরীয়ত পাওয়ার জন্য অন্তত একটু যাচাই করুন একটু বাসাই করুন আপনি একটা বিল্ডিং কেনার জন্য একটুক জমি কেনার জন্য একটা কাপড়ি কেনার জন্য একটু তেল কেনার জন্য চল কেনার জন্য আপনি কতই না বাসাই করেন এক দোকান থেকে আর দোকানে যান কে ভালো ডাক্তার সেটা জানার জন্য মানুষকে জিজ্ঞেস করেন কিন্তু এটা হলো পরকালীন জীবনে কালকে যেটা আপনাকে উপকার দিবে আপনি এর মাধ্যমে আপনি জাননার যেতে পারবেন সেটাকে কখনো যাচাই করেছেন বাসাই করেছেন সর্বক্ষেত্রে আপনি অত্যন্ত সচেতন নিজের ক্ষেত্রে খুব সচেতন দুনিয়ার ক্ষেত্রে সচেতন ছোট্ট বাচ্চাটিকে আপনি কোন স্কুলে পড়াবেন সে ব্যাপারে আপনি বহু খোঁজ খবর নেন অতঃপর ভালো স্কুলে আপনি ভর্তি করেন আপনি খোঁজ খবর নেন যে কোন জায়গায় গেলে এই জিনিসটি পাওয়া যাবে তারপরে সেখানে আপনি যান শরীয়তের ব্যাপারে আপনি কি কোনো খোঁজ খবর নেন এটা কি অন্য ধর্মের মতন পালন করলে যে কোন একটা করলেই চলবে না এ অধিকার আপনার নেই আপনাকে সচেতন করার জন্য বলতে চাই আপনি দুইটা বিষয় নির্ধারণ করুন নির্ধারণ করে আপনি কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করলেই আপনার কাছে প্রমাণিত হবে যে কে দলিল ভিত্তিক কথা বলছে আর কে দলিল বিহীন কথা বলছে আর কে মানে নিজের থুতনির জোরে কথা বলছে গলা কে করছে আর কেটাকে গুরুত্ব দিচ্ছে না আপনার কাছে প্রমাণিত হবে কেউ বলবে এই বিষয়ে অত বাড়াবাড়ির দরকার নাই যেটা করছেন ওটা করেন এ হলো স্বার্থপর আবার আর জিজ্ঞেস করবেন সে বলবে স্পষ্ট এটা করলেও চলে না করলেও চলে এটা স্বাভাবিক একটা ব্যাপার আপনি তাকেও চিনতে পারলেন যে এই লোকটা একটি অত্যন্ত মানে এপারও যাবে না ওপারেও যাবে না লেবেল দেওয়ার মানুষ आज जन के जिज्ञेस कर विषय पर आपने बोलूं आक जन के जो बोलें तक उन्नी बोलें ठीक से इना ना जे बोल आकबें देखें तीन जे ना ये चलो हादिस द्वारा प्रमाणित श्रेणी मानुष केवें दूटा विषय जिज्ञेस कर ले আপনি নির্বাচন করতে পারবেন নির্ধারণ করতে পারবেন কোন ব্যক্তি দলি সহ কথা বলে আর কোন ব্যক্ত জেনে কথা বলে আপনার কাছে সময় নিয়ে কথা বলবে আপনি জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে কে হক কথা বলবে আপনি তার প্রতি আগে দুর্বল না হয়ে তার দলিলের প্রতি আপনি দুর্বল হন কারণ ব্যক্তির উপরে দুর্বল হয়ে আপনাকে ব্যক্তি কবর উপকার করতে পারবে না আল্লাহ সন্তুষ্টি অর্জন করে দিতে পারবে না আপনাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর বল যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এই পদ্ধতিতে যেতে হবে সেটা হলো শরীয়তের কাছে আপনাকে মাথা নত করতে হবে দুঃখজনক ব্যাপার হলো এই এই পন্থাটা অবলম্বন না করার কারণে আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি যে কোনো ব্যক্তির কথায় আমরা উদ্বুদ্ধ হচ্ছি একজন দারণ বক্তব্য বক্তব্যের জাদুই পড়ে আপনি বিভ্রান্ত হচ্ছেন আপনি কি জানেন রসুল্লা সাল্লা যুগে দুইজন ব্যক্তিদের সামনে বক্তব্য আপনার বক্তব্যের জাদুতে আপনাকে প্রতারিত করলো আর আপনি তার পিছিয়ে চললেন রসুল্লাহ সাল্লা সচেতন করেছেন আপনাকে সচেতন হওয়ার জন্য বলছি কোন ব্যক্তির কারণেই আজকে মুস্তি মুম্মার মধ্যে বিভক্তি আপনি যোগ্য ব্যক্তি কাছে জিজ্ঞেস করুন যাদের কথা সাহেব গ্রামের কথার সঙ্গে মিলে যাবে সালফে সালেহিনের কথার সঙ্গে মিলে যাবে করুন করুন করুন দান দান আমিনা আসসালামাইকুমতুল্লাহ عليهم ولا هم يحزنون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 उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसिड आई बार इमेल करेट पीस टी डटी मानव